অথবা বাধ্য হয়ে বিভিন্নভাবে আমরা আজ কবিরা গুনায় লিপ্ত হয়ে পড়েছি অথচ যা নিষেধ করেছেন রসুল সাল যা হারাম করেছেন এমন কবিরা গুণা থেকে আমাদের প্রত্যেকের বেঁচে থাকা উচিত আর কবিরা গুনা যদি ব্যক্তি বেঁচে না থাকে তবা যদি না করে তব্বুল আলমিন ক্ষমা করবেন না তাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ইমানদার মাত্রই আজ शपथ ना उचित कबीरा गुना अपराध थे बेचे, बेचे जाऊबा कर तौबा करते आदेश कर रसुल्लाह सलाम्लीजे दिन राउबा कर रसुल्लाह निजे विश्व मानवता के डे استغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره رسول صلی الله عليه وسلم বলেন আমি نجي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি দিনে আর রাতে 70 বারের ও বেশি এন্ড প্রশ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে نجي বলেছেন লিয়াগফির ما تقدم من ذنبك وما تاخر رب العالمين রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পূর্বাপর সকল অপরাধকে ক্ষমা করে দিয়েছেন তিনি হলেন মাসুব তিনি হলেন নিষ্পাপ তিনি নিরপরাধ কিন্তু তারপরেও তিনি তৌবা করেছেন কারণ আমাদের শিক্ষা দেওয়ার জন্য তৌবা করতে উদ্ভুত যার অপরাধ নাই তিনিই তৌবা করেছেন কারণ তিনি আলামিন কে যেমন ভয় করতেন তেমন ভালোবাসতেন আজকে আমাদের সমাজেছেন যে যাকে যত ভালোবাসে যত আপন মনে করে চেষ্টা করে সে যাতে কষ্ট না পায় এবং কোনো কাজ করতে খালি বলে আমার ক্ষমা করে দিও কোন অপরাধ হলো কিনা কোন আপন জন কোনো গণ্যমান্য কোন প্রিয়ম জন যদি কেউ কারো কাছে যায় যত কিছু পারে সামর্থ্য অনুযায়ী সব দেয় তারপরেও বলে অপরাধ হলো কি কোন ভুল হলো কি কোন ত্রুটি হলো কি তার রবের কাছে অতি প্রিয় ছিলেন তিনি ছিলেন হাবিবুল্লা আল্লাহ নিজে তাকে প্রিয় বলে আপন বলে বন্ধু বলে গ্রহণ করেছেন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 আর তিন নম্বর অনেক ফকির মতে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তৌবা করেছেন আজকে আমরা কে কদ্দুর কয়বা তৌবা করি কয়বা রস্তাহ বলি যদি আক্ষরিক অর্থে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 অগণিতবার বুঝানোর জন্যে রসুল সাসমের অভ্যাস ছিল তিনি ফরোজ নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরায়া একবার আল্লাহ আকবার বলে আকাশ তিনবার বলতেন আস্তগের তারপর অনেকগুলো দোয়া করতেন চারটি দোয়া বিখ্যাত বেশি প্রমাণিত আরো অনেকগুলো দোয়া রয়েছে যেমন চারটি দোয়া পড়তে গিয়ে এক নম্বর বলতেন আল্লাহ সালাম অমিনকা সালাম তাবার শুধু তাই না বিশ্বাস সহকারে ইমান সহকারে আর সন্ধ্যা হওয়ার আগে মারা যায় রব্বুল আলমিনের দায়িত্ব হবে তাকে জান্নাত দিয়ে দেয়া অপরদিকে সন্ধ্যায় যদি একবার ইমান আর বিশ্বাস সহকারে পড়ে সকাল হওয়ার আগেই যদি মারা যায় তিনি নিজেই তাকে জান্নাত দিয়ে দেবেন গ্রহণ করা উচিত মুখস্ত করে নেওয়া উচিত শব্দগুলো খুব আকর্ষণীয় সুতরাং মুখস্ত করতে হবে পড়তে হবে শিখতে হবে তৌ বা করতে হবে রব্বুল আলামিনের কাছে রসুল সালাহসাল্লাম যদি সত্তরবার তবা একশো বার পড়তেন আমাদের কত হাজার বার পড়া উচিত তিনি যদি অগণিত বার পড়তেন আমাদেরকে অসংখ্য বার সবসময় প্রতি মুহূর্তে তৌবা করা উচিত কারণ আমরা তো অপরাধী নিমজ্জিত বন্ধুগণ আসুন না তাই তৌবা করতে শিখি আর এই জন্যেই বন্ধুগণ আর পরস্পরকে তৌবা করতে উদ্বুদ্ধ করার জন্যেই অপরাধ থেকে বেঁচে থাকার মানসিকতা তৈরি করার জন্যেই আমাদের এই আয়োজন আল্লাহ সফা আলাহ আমাদের এই আয়োজনটাকে কবুল করুন প্রত্যেককে অপরাধ মুক্ত তৌবা নসিব হয় এমনটা রব্বুল আলমিন কবুল করেন আমিন বন্ধুগণ এটি কবিরাগুনা আমরা আজকে আলোচনা করতে চাই আর তা হলো আল্লাহ সুফান রাহুতার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া নিরাশ হওয়া যে আমার কিছুই হবে না রব্বুল আলমিন আমার কিচ্ছুই দেবেন না নিরাশ হওয়া রব্বুল আলমিন রহমত থেকে নিরাশ হওয়াকে তিনি নিষেধ করেছেন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 একবার চাইল দুইবার বার চাইল পাঁচ বার চাইল রাগ করি যত বেশি চাই তত বেশি রাগ করি ঝামেলা মনে করি যত বেশি চাই তত বেশি আনন্দিত কোনো আরবি কবি সুন্দর করে বলেছে আল্লাহ এবং সাধারণ মানুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে পার্থক্য হলো আল্লাহর কাছে বারবার যদি না চাও আল্লাহ রাগ করেন আর কাছে তাই হতাশ কেন নিরাশ কেন বুল আলমিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বুল সব সবকিছুর ক্ষমতা রাখেন তিনি দিতে পারেন দেন এবং সুন্নাতে আল্লাহ সুফান দলিল উপস্থাপন করেছেন শর্ত হলো একটি ব্যক্তি আল্লাহর বিশ্বাস করবে যে আল্লাহ সবকিছু যা ইচ্ছা তা করেন আল্লাহ সুফান সবকিছুর উপরে ক্ষমতাবান তবে আল্লা সফুয়া তালার প্রতি বিশ্বাসটা ঠিক রাখতে হবে বিশ্বাসটা অটুট এবং অটল রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে যথাযথ আল্লা সুফনা হুয়া তালার উপর বিশ্বাস যার যতটুকু আলমিন তাকে ততটুকুই দেন ততটুকুই দেন যে কারণে হাদিসে হাদিসেকুৎসিতে এসেছে সুতরাং আপনি নিরাশ হচ্ছেন আল্লাহর প্রতি আপনার ধারণাটাও দুর্বল তাই নিরাশ হচ্ছেন বন্ধুগণ নিরাশ হওয়া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 बैध उपाए उपार्जन विभिन्न विधि विधान देख ली अर्थन প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত দশটায় বাংলাদেশে ও রাত নোট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 प्रत्येक नियतर ऊपर निर्भरशील प्रत्येक मानसर तक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 রসুল সাল্লাহ আলসালামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 और जी अपनी धारणा करते आल्लामय करतृत्व अधिकारी पापी अपराधी क्योंकि ना दी का देजान आल्लार निजे सम्पर्क रबुल आलमीन साथ जुड़े दीते चेष्टा करते रब्बुल आलमीन के आपन कर पवार चेष्टा करते कारण जे व्यक्ति अब्लास्फानला के निजे आपन कर पार चेष्टा कर अपराधी होते कि से निराश है ना আজ আমরা অনেক ব্যাপারে নিরাশ হয়ে যাই অনেক বিষয়ে নিরাশ যেমন একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি হয়তো কোনো দম্পতির ছেলে মেয়ে হয় না চিকিৎসা দেশে বিদেশে গড়ে বাইরে সব জায়গায় করে একেবারে নিরাশ না আর সন্তান হবে না আল্লাহ দেবে না আমাদেরকে নিরাশ সন্তান হবে না তাই নিরাশ হতাশ নিরাশ বন্ধুগণ আপনার জন্যেই যেন সব সবসময় টকবগে সুপুরুষ ছিলেন অতি সুন্দর সুদর্শন জাকারি আলী হিসাল সুন্দর সুদর্শন সুপুরুষ হয় বেগম সাহেব স্ত্রীকে নিয়ে জীবনে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 তত্ত্বাবধায়ক হিসেবে এমন এমনকি মারিয়ামা আলী হাসাল আত্মীয় সম্পর্কে সব দিক থেকে এক বিশেষ নিদর্শনের বাস্তবতায় তিনি তত্ত্বাবধায়নের দায়িত্ব লাভ করেন আর দায়িত্ব লাভ করতে গিয়ে অনেকেই চেষ্টা করেছিল যে মারিয়াম আলী হাসাল্লাম তার মা বাবা বিশেষ করে মা তার গর্বে থাকা অবস্থায় তাকে বাইতুল মাকতাসের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন হে আমার রব আমি আমার পেটে যা আছে তা তোমার জন্য উৎসর্গ করে দিলামী স্বাধীন স্বাধীনভাবে আমার পেটে যা রয়েছে তা তোমার জন্য উৎসর্গ করে দিলাম্বাল মিন্ন ইন্নকামিম কবুল করো আমার থেকে তুমি সর্বশ্রুতা সর্বজ্ঞানী পরে যখন প্রসব করলেন তিনি মনে করেছিলেন হবে কিন্তু যখন প্রসব করলেন দেখলেন এটি কব বললেন রব্বি ইন্নি কন্যা সন্তান প্রসব করলাম রব্বুল আলমী বলছে অত্যধিক জ্ঞানী তিনি কি প্রসব করে চেনে ব্যাপারে তারপর সবাই তার তত্ত্বাবধান করার জন্য দায়িত্ব নিতে চাইলেন রব্বুল একটি সুন্দর নিদর্শনের মাধ্যমে মারিয়ামা আলি হাসালামের তত্ত্বাবধানের দায়িত্ব জাকারিয়া আলীহ সালামকে দিলেন আর তা ছিল শ্রুতবাহী নদীর মধ্যে কলম নিক্ষেপ করবে যার কলম শ্রুতের মধ্যে দাঁড়িয়ে থাকবে তিনি মারিয়ামা আলী হাসালামের তত্ত্বাবধায়ক হবেন জাকারিয়া আলী হাসালামের কলম দাঁড়িয়ে থাকলো সকল বিতর্কের উর্ধে উঠে রব্বুল আলমিনের নির্দেশনায় তিনি লাভ করলেন মারিয়ামা আলী হাসালাতামের তত্ত্বাবধায়নের দায়িত্ব তো মারিয়াম আলী হাসালাম বাইতুল মাকদাসের নির্দিষ্ট কককে থাকেন একতা গিয়ে দেখলেন জাকারিয়া আলী হিসালাম মারিয়াম অসময়ের ফল মূল খাচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আসছে এই দেখে জাকারিয়া আলী অতিবৃদ্ধ বয়সে সন্তানের ভালোবাসা জাগ্রত হলো মেয়ে থেকে আর বলছে এমন মেয়ে তা আমার একটা সন্তান দাও না জাকারি আলী হিসালাম বৃদ্ধ অতিবৃদ্ধ বৃদ্ধ মারিয়াম আলীহ সাল দেখে আবেগ তারিত হয়ে ভালোবাসায় রব্বুল আলমিনের কিছু সন্তান চাইলেন তবে চাইতে গিয়ে কি অন্য কোথাও গেলেন নামাজে দাঁড়ালেন নামাজে গিয়ে নামাজে দাঁড়ালেন আল্লাহ তুমি তো সবকিছু পারো আল্লাহ ইমান ছিল নিরাশ ছিলেন না তিনি নামাজে দাঁড়িয়ে রব্বুল আলমিনের কাছে নিজের আকুতি প্রকাশ করলেন নামাজ শেষ হতে পারে নাই করে নিখানি মাল্লা উঠিয়ে দিয়েছেন ফানাদা থুলমালা ইকাতু وهو قائم يصلي في المحراب فريستا তাকে কি দাগ দিলেন অথচ তিনি وهو قائم তিনি দাঁড়ানো ছিলেন يصلي নামাজে ফিল mihrab mihrabe ফেরেশতা তার নামাজরত অবস্থায় رب العالمین এর পক্ষ থেকে দোয়া কবুলের একবারে সুন্দর নামটাও রেখে সুন্দর করে সংবাদ দিয়ে দিলেন বাবুল আলমিন আপনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন তার নাম ইয়াহিয়া নবীও হবে সুসংবাদ দিয়ে দিলেন এভার অতিবৃদ্ধ জাকারি আলী হিসালাম তিনি নিজেদের বিশ্বাস করেন তার রব দিবেন। কিন্তু তিনি বললেন আল্লাহ কেমনি আমার সন্তান হবে যৌবন গেল প্রৌরত্ব গেল বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে এসে এখন সন্তান অথচ হবে এমনি আল্লাহর নির্দেশ তাই সন্তান হবে তো যে রব্বুল আলমিন তবে জাকারি আলী হিসেবে বলেন আল্লাহ একটি নিদর্শন দাও রব্বুল আলমিন বলেন নিদর্শন হলো তুমি তিন দিন তিন রাত বুকে উচ্চারণ করে কথা বলতে পারবে না ইঙ্গিত ছাড়া তো সন্তান তো হলো অতিবৃদ্ধ আর বন্দা বৃদ্ধ এবং বন্দা দম্পতিকে রব্বুল পারেন ক্ষমতা রয়েছে কোন ধরেছেন সুতরাং সন্তান হয় না বলে নিরাশ না কোনো ব্যাপারে নিরাশ হওয়া যাবে না নিরাশ হওয়া কবি রাখুন এর দ্বারা অবাস ভাওয়ানা হওয়া তাহলে মহান আর গুণের উপরে আঘাত করা হয় আমার সকল বান্দাদেরকে আমার সকল আব্দুসিম যারা নিজের নিজেদের উপর জুলুম করে ফেলেছে তারা যাতে নিরাশ না হয় আল্লাহ রহমত আল্লা তাদের কিছু দেবেন না এটা যেতে না হয় ছিল নারী পুরুষ শিশু যুদ্ধবন্দিদের মধ্যে একজন নারী তার বাচ্চাকে দ্রুত গতিতে বাচ্চাকে কুলে নিয়ে সবার সামনে আদর করতে গেলো দুধ খাওয়াতে লাগলো রসুল সাল্লা বললেন দেখো এই যে মা বন্দি বন্দিনী থাকা অবস্থায়ও তার সন্তান দেখে বেহুশ হয়ে গিয়েছে সন্তান দেখে পাগলের মতো তাকে কুলে নিয়েছে আদর করছে সবার সামনে তাকে আদর করছে দুধ খাওয়াচ্ছে এই যে ভালোবাসা নিজের অবস্থান ভুলে ও সন্তানের ভালোবাসায় মা যেমন সন্তানকে কুলে নেয়াহুত আলার ভালোবাসা এর চেয়ে অনেক অনেক গুণ বেশি সুতরাং তার থেকে নিরাশ কেউ হওয়া উচিত নয় যদি নিরাশ হয় সে তো আল্লাহর গুণের সাথে বিশ্বাসঘাতকতা করে তাই এটা কবিরা গুণ আন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে আল্লাহ সুফান মহান ক্ষমতাশীল কর্তৃত্বময় তিনি মতি তিনি দাতা তার উপর নিজেরা ইমান তাকে বৃদ্ধি করি তাকে আপন করে কাছে পেতে শিখি নিরাশ নই হতাশ হব না আল্লাহ সুফান আল্লাহ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 কেন চল ভয় নিয়ে সব সময় দেখুন যাবার পুঁজি প্রতি পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক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 প্রতি সোমবার বুধবার ও শুক্রবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে উইটনেস ড জাকির নাইক ইন আকল অব ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটায় ভারতে বিস টিভি বাংলায়